সালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত বাংলার দূরেরও কাছের সম্মানিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের আলোচনা শোনার জন্য দূরদর্শনের সামনে বসে আছেন তাদের সকলকে সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আলস্য বিষয় প্রকৃত শান্তি লাভের উপায় কি এ পর্যায়ে আসুন আমাদের সম্মানিত আলোচক সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই আমার সাথে আছেন শেখ শহীদ আরো আছেন এবং রয়েছেন শেখ কাজী ইব্রাহিম এবং উপস্থাপক হিসাবে আমি জাহাঙ্গীর আলম ইসলাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আলোচনায় আপনাদেরকে অবগত করার চেষ্টা করেছি যে হেফজুদ্দিন বা দিনের হেফাজতের মাধ্যমেই একজন মানুষ শান্তি লাভ করতে পারে প্রকৃত শান্তি আর এই হেফজুদ্দিনের ভিতরে আমরা তাহিদ সালাত সালাদ আলোচনা নিয়ে এসেছি এ পর্বে আমরা যে বিষয়টির দেখে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রকৃত শান্তি লাভের অন্যতম উপায় হিসাবে উপস্থাপন করতে চাইব তা হচ্ছে আসলে আমরা শান্তি লাভের যে উপায় বা মাধ্যম সেগুলি সম্পর্কে আলোচনায় এসেছি এ পর্যায়ে জাকাত জাকাতের গুরুত্ব তাৎপর্য বলার অপেক্ষা রাখে না আল্লাহ অসংখ্য আয়াতে সালাতের সাথেই জাকাতকে উল্লেখ করেছেন কারণ কারণের দৈহিক আবাদতের মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে জাকাত এজন্য দুই প্রথমকেই আল্লাহ সুবাহ অনেক আয়াতে একত্রেই নিয়ে উল্লেখ করেছেন তো জাকাত আসলে এমন একটি মাধ্যম যেটার মাধ্যমে আল্লা সবহানা হাত তাল্লার নৈকট্যতা অর্জন করা সম্ভবই বরং সামাজিক শান্তিও প্রতিষ্ঠা করা সম্ভব হবে এই জায়গাটা একটি অর্থনৈতিক একটি অর্থনৈতিক ভারসাম্য যখন রক্ষা করা সম্ভব হবে সমাজে যার ফলে সমাজে শান্তি আসবে সমাজে যখনই কিছু অসহায় হতদরিদ্র তারা যখন কিছু পায় না তখনই তারা কেউ চুরি কেউ সন্ত্রাসী কেউ বিভিন্ন রকমের পথগুলি খুঁজে নেয় जल्ला से आखिर शांति पे सन्देह नहीं আলহামদুলিল্লাহ আসলে এমন একটা বিধান জাকাত তো অবশ্যই একটা পরকালীন শান্তি লাভের মাধ্যম কেননা মানুষ যদি জাকাত প্রদান না করে তাহলে এটা তার রুজি হারাম হবে আর যখন রুজি হারাম হবে তখন তার পরকালে এমনিতেই হারাবে কেননা রসুল সাল্ল্লা সাল্লাম বলেছেন কুল্লিনাবাত যখন কোন শরীর অবৈধভাবে বৃদ্ধি পাবে বাড়বে তখন তার জন্য জাহান্নাবই যথেষ্ট হবে তো জাকাত তো অবশ্যই একটা শান্তি লাভের বড় মাধ্যম আর জাকাত না দেওয়া একটা পরকাল হারিয়ে যাওয়ার বড় মাধ্যম এ কারণেই আবহাওয়ার তালানহ বলেন রসুল সাল্লি আসলাম বলেছেন মান আতা্লাহ মালান মুসল আলহম কেমা কারো যদি জাকাত ফরজ হয়ে যায় আর সে যদি জাকাত প্রদান না করে তাহলে এই জাকাতটা সম্পদকে বিচারের মাঠে একটা বিষাক্ত সাঁপ বানানো হবে যে এবং সাপ গলায় জড়িয়ে দেওয়া হবে গলায় জড়িয়ে দেয় এবং তার গলায় জড়িয়ে দুদিক থেকে তার মুখটাকে খামচে ধরে থাকবে এবং এই সম্পদই বিচার মাঠে খামচে ধরে বলবে আনা মালক আনা খামচক আমি হচ্ছে তোমার সম্পদ ওই সম্পদ যাতে জাকাত বের করা হয়নি অবশ্যই জাকাত যেমনভাবে আল্লাহতালার পথে ব্যয় করলে সমাজ রক্ষা করা হয় এবং জান্নাত পাওয়ার একটা মাধ্যম গ্রহণ করা হয় তেমনভাবে জাকাত না দিলে পরকাল হারিয়ে যাওয়ার একটা আশু আশঙ্কা থেকে যায় শান্তির পরিবর্তন কালও সে শান্তি লাভ করতে পারে না শান্তির স্থানে সে অশান্তি ভোগ করবে এটাই চূড়ান্ত এটাই স্পষ্ট এই জন্য তো আল্লাহ বলেছেন এবং তার মাধ্যমে নিজেদেরকে পবিত্র করো এই জাকাতের মাধ্যমে তোমরাও নিজেকে পবিত্র করতে পারবে এবং অবশ্যই জাকাত একটা পরকালীন শান্তির একটা বিশাল মাধ্যম কি একটা বিশ্বশান্তি প্রতিষ্ঠার দর্শন হিসেবে আমরা পেশ করছি যে জাকাত একটা বিরাট সুখ শান্তির উপকরণ আমাদের জন্য এটা তো মনে রাখতে হবে যে সরিয়া যেখানে কোন কিছুর আদেশ দেবে সেখানে পরিপূর্ণ শান্তির একটা মহা আয়োজন তার ভিতরে আছেই যেমন ভাবে যখন কোথাও কোনো জিনিস নিষেধ করে বুঝতে হবে এখানে অশান্তির একটা বিরাট বীজ নিহিত আছে করা তো আমরা যদি বিশ্ব পরিস্থিতির দিকে তাকাই যে আসলে এই যে পুঁজিবাদী ব্লক পৃথিবী দুইটা ব্লকে বিভক্ত হয়ে গেছিল কিছুকাল আগুয় এখনো আছে পুঁজিবাদী ব্লক আর সমাজতান্ত্রিক ব্লক এই দুই ব্লকে যে কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ করেছিল দশকের পর দশক ছিল যে পুঁজিবাদীরা শুধু সম্পদ আর্ন করবে উপার্জন করবে কিন্তু এটা দেয়ার কোনো বাধ্যবাধকতা নেই আমার সম্পদ আমার আমি যা ইচ্ছে তাই করব। আমি কাউকে দেবো না এতে কিছু যায় আসে না ধনীরা সম্পদ কে পরিপূর্ণ ভাবে তৈরি করে নিয়ে এবার পুঁজিবাদী বিশ্বের সাথে ঠান্ডা লড়াই লাগিয়ে দিল কত যুদ্ধ হয়ে গেল এই কারণে কিন্তু যদি এই জাকারটা সঠিকভাবে দেয়া হতো তাহলে পুঁজিবাদের অভিশাপও তৈরি হতো না সমাজতন্ত্রের অভিশাপেরও পৃথিবী মুখোমুখি হতো না পড়েছি আমেরিকায় একটা বিশ্ববিদ্যালয়ে একশো জন মহিলা থেকে দান গ্রহণ করা হয়েছিল তো দান গ্রহণ করার পরে তাদের সেই দানের অর্থ দিয়ে অনেকগুলো ভালো কাজ করা হয়েছে তো ভালো কাজ করার পর এগুলো রিপোর্ট আলাদা আলাদা ভাবে রাখা হয়েছে একশো জন করে যে তোমার টাকা দিয়ে এই এই কাজ করা হয়েছে। তাদেরকে বলা হচ্ছে আর ব্রেনে স্ক্যানিং করা হচ্ছে যে এই সংবাদগুলো তার সম্পদ দিয়ে জনকল্যাণের কাজ করা হয়েছে এটা শোনার পরে ব্রেনে কি প্রতিক্রিয়া হয় এটা স্ক্যানিং করা হচ্ছে আজকাল যেমন আমরা পাসপোর্ট সেখানে একশো জন মহিলার ক্ষেত্রেই যারা করেছেন তারা বলেছেন যে আমরা দেখলাম মস্তিষ্কে যে আনন্দ সেলগুলো আছে আনন্দের যে সেলগুলো গুলো আছে প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে দেখা গেছে তার সম্পদ একটা ভালো জায়গায় ব্যয় হয়েছে মাধ্যমেই আনন্দ লাভ করে তো সম্পদ কেবল উপার্জনে আনন্দ আসে না দানের মধ্যে বরং আরো বেশি আনন্দ আসে ব্যক্তিগত জীবনে অবশ্যই মিথ্যা বা পাপ অশান্তি নিয়ে আসে আর একটা সৎকার একটা শান্তি নিয়ে আসে শান্তি তৃপ্তি নিয়ে আসে বলা হয়েছে মাফুমটা সঠিক তো আসলে জাকাতের মাধ্যমে জাকাত শব্দের অর্থই কিন্তু বৃদ্ধি। দাতা ব্যক্তিটি দানশীল ব্যক্তিটি দানভীর ব্যক্তিটি সবসময়ে সমাজের গরিব মিসকিন দুস্থ সমাজের পক্ষ থেকে সে একটা নিরাপত্তা অনুভব যে আমার গরিবরা আমাকে মারবে না কারণ আমি তো তাদেরকে দান করছি আমাদের সামান্য সময়ের জন্য বিরতি বিরতির পরেই আবারও আমরা আলোচনার পর্ব নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ ততক্ষণে সাথেই থাকুন আসসালাম আলাইকুম আহমতুল ليس غير الله رب العباد मानव मुक्ति नबी प्रेरण कर सर्वदा इस प्रकृत अर्थे शांति कायम कर शांति समाज गठन दिए शांसाम अवदान समे शांति प्रतिष्ठाएस बुधवार रत साढ़े आठटाय पुनः सम्प्रचार सकाल सतटदेश পথে চলা যায় না তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি বৈরিল মগ্দুবৈ মলদ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 मंद पथ के निर्वाचन ना करनाकुम्लाबरक पीस टी दूर सकल श्रेणी দর্শক শ্রোতা আবারও আমরা জাকাত একমাত্র প্রকৃত শান্তি লাভের উপায় হিসাবে আলোচিত বিষয়গুলির মধ্যে জাকাত একটি অন্যতম বিষয় এই আলোচনাতেই ছিলাম আবারও ফিরে এসেছি আলহামদুলিল্লাহ আমরা উপস্থাপন করেছি আপনাদের সামনে যে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে জাকাত ভিত্তিক অর্থনৈতিক সামাজিক অবকাঠামো যখন তৈরি করা যাবে তখন সারা বিশ্বে একটি বিশ্ব শান্তির বলয় সৃষ্টি হবে আসুন আমরা আমাদের জিন্দের কাছ থেকে শুনি জি শেখ মাদানী আপনি বলুন যে কীভাবে জাকাতভিত্তিক অর্থনীতি প্রকৃত শান্তি লাভের উপায় উদ্ভাবনে সহায়ক হতে পারে জে মহতারাম কিছুক্ষণ আগে আমাদের মাহতারাম কাজী ইব্রাহিম সাহেব তিনি বলেছেন যে অর্থনীতি সাধারণত বলা যেতে পারে পৃথিবীতে তিন ধরনের হতে পারে একটা হলো পুঁজিবাদী আর একটা হলো সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক আর দুটোকে সমন্বয় করতে পারে ইসলামিক সেটাই হলো ইসলামিক অর্থনীতি আর ইসলামিক অর্থনীতি যে এই পদ্ধতিগুলির উপর নির্ভরশীল সেগুলির মাঝে অন্যতম একটি দিক হলো জাকাত অতএব জাকাতের মাধ্যমেই ধনী দরিদ্রর মাঝে একটা ভারসাম্য রক্ষা করা একটা সমন্বয় সাধন করা সম্ভব হয় যার মাধ্যমেই সামাজিক শান্তি প্রশান্তি ফিরিয়ে নিয়ে আসা সম্ভব সামাজিক শান্তি নিশ্চিত করা সম্ভব আর এই সামাজিক শান্তি নিশ্চিত করা সম্ভব হলে আল্লাহ সব তালাও আমাদের জন্য আখেরাতের শান্তিকে নিশ্চিত করবেন বলে আমরা আশা করতে পারি মহাতারাম আপনার এই কথাকে আমি একটা আয়াত দিয়ে একটু বিশ্লেষণ করে দিচ্ছি এটা ষাট নম্বর আয়াত তার মুখে হাসি ফুটালেন আনন্দ ফুটালেন পেটে খাদ্য দিলেন তাকে চিকিৎসা দিলেন আনন্দের সুখের একটা বিরাট সমাহার আপনি করে দিলেন সেখানে একজন আল্লাহ আলাইহা কর্মসংস্থান নাই কোন কর্ম সে খুঁজে হয়ে গেল একজন মানুষ সে শান্তির ধর্ম ইসলাম কবুল করতে চায় কিন্তু সে ইসলাম কবুল করলে তাকে বিটে মাটি ছাড়া করে দেওয়া হবে সে কোথায় যাবে কি গাবোতের আপনি জাকাতের মাধ্যমে ওই মানুষটিকে হেদায় প্রত্যাশী মানুষটিকে ঠিক একজন মানুষ ঋণগ্রস্ত হয়ে অশান্তিতে ভুগছে অশান্তির জ্বালা এসে ভুগছে তার অপমান হচ্ছে যিনি ঋণ পাওনাদার তাকে দেখলে অপমান করছে আপনি জাকায়াতের মাধ্যমে তার মুক্ত করে শান্তি আনিয়ে দিলেন তাকে একজন সুখী মানুষের রূপান্তরিত করলেন যতগুলো কাজ আছে হাসপাতালে ব্যবস্থাপনা রেখেছেন জাকাতের মাধ্যমে আসলে এত কঠিন কঠোর বিধান কেন যে কেউ যদি যে জিনিস তুমি জমা করে রেখেছিলে জাকাত দেওনি মানুষকে শান্তির সুযোগ করে জিনিস দিয়ে এখন তুমি কষ্ট ভোগ করো আসলে এই কারণে আমরা ওই হাদিসটাও দেখতে পাই যে অবক্ষার সিদ্দিক রাজি আল্লাহ নিরাপদে আজকে তো এক শ্রেণীর মানুষ সলাত আদায় করছে কিন্তু জাকাত দেবনা বলছে আপনি তাদের সাথে কিভাবে লড়াই করবেন যারা সলাত এবং জাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে তাদের সাথে যুদ্ধ করব। তার মানে তাদেরকে জাকাত দিতে বাধ্য করবো নিজে বলেছেন যে আল্লাহর কসম কেউ যদি আল্লাহ রসুলের যুগে গরু বস্তা সহ জাকাত দিয়েছে আজকে যদি মোটটা নিয়ে দিয়ে যায় আর রশিটা না সেটা জন্য যুদ্ধ করব আমি বস্তাটা না দিয়ে যায় ধানটা দিয়ে যায়। ধানুদ্ধ চালাব আরেকটা শান্তির বাণী এখানে আছে জাকাতের মধ্যে একটা উদাহরণ দিয়েছেন যেমা ইউম বেতর রাবিমূমি অঞ্চলে যখন বসন্তকালের বৃষ্টি নামে তখন কিন্তু প্রচুর ঘাস সবুজ শ্যামলিমায় মরু অঞ্চল ভরে উঠে তখন পশুরা প্রচন্ড সেটা খায় তো হঠাৎ করে গজে উঠে এইসব গাছ অতিমাত্রায় খেলে যে পশুগুলি খায় ভাবে খায় ডায়রিয়া পশুগুলি মারা পড়ে বুঝলি হয় মেরে ফেলবে আর মৃত্যুর কাছে নিয়ে যাবে ইল্লা আকালাতের তবে ওই তৃণপূজি পশুটা আকালাত সে কিছু খেয়ে বেরুতে দিল এই মালটা কিন্তু মিষ্টি জিনিস সবুজ ঘাসের মতই আকর্ষণীয় জিনিস জাকাত না দিয়ে দান না করে গরিব মেজকিন ফকির সবাইকে বঞ্চিত করে ধনীরা শুধু খাইতে শুরু করে এক সময় হাই প্রেসার। মালের যে পবিত্রতা অর্জিত হবে না আর পবিত্র মাল ভক্ষণ না করলে ওই দেহ যে জান্নাতেই যাবে না শান্তি করতে আসবে অশান্তির যেহেতু বলছেন যতদিন পর্যন্ত আমরা এই উত্তপ্ত পৃথিবীতে এই ঝঞ্চা বিক্ষুব্ধ পৃথিবীতে এই যে অভাব অনাটনের করাল কষাঘাতে জর্জরিত ভূপৃষ্ঠে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম না করতে পারবো। এবং সুদ ভিত্তিক অর্থনীতিকে চিরতরে বিলুপ্ত না করতে পারবো ততদিন পর্যন্ত কোনো কালেই আমাদের প্রকৃত শান্তি অর্জন করা সম্ভব নয় সুতরাং এই ব্যাপারে সকলকে আন্তরিক ও সচেষ্ট হওয়ার জন্য আমরা আহ্বান জানাব জি সাহেব মাদানি যে কথা অপূর্ণ থেকে যায় যে জাকাত পরকালীন জীবনের মুক্তিরও একটি উপায় আল্লা রসুল বর্ণনা দিয়েছেন যে জাকাত আল্লাহ সব আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন আসলে এই সম্পদ তো প্রকৃতপক্ষে আমরা এর মালিক নই আল্লাহ আমাকে মালিক করে দিয়েছেন আমাকে আল্লাহ সুবাহ যে নির্দেশ দিবেন সেই নির্দেশ অনুযায়ী এটাকে আমি যখন ব্যবহার করব। তাহলেই এর প্রতিদান আমি আল্লাহ সুবাহর কাছে পাবো আর যদি আল্লাহ সুবাহ আমাকে দিয়েছেন নিয়ে নিতে তো আমার কাছ থেকে দেরি সময়ের কোনটা অর্জন করতে হবে বরং এই মর্মে একটি আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে আদম সন্তানকে পাঁচটি প্রশ্নের জিজ্ঞাসা ছাড়া তাকে অগ্রসর হতে দেওয়া হবে তার মাঝে হয়তো একটি বিষয় হলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মিন কিভাবে এই সম্পদ কোন পথে আজকে দেখা যায় যে অনেক ব্যক্তি যে সঠিকভাবে তাকে যদি সে তার সম্পদের জাকাত দিয়ে থাকে যত ব্যয় হবে না তার চেয়ে সে অন্যায় পথে আরো অনেক ব্যয় করে ফেলে অন্যায় পথে অপকর্মে অনেক ব্যয় করে ফেলে কিন্তু ব্যয় করে ফেলে কিন্তু সেটা আসলে সে বিফলে যায় जी खाता स्पष्ट मान हल्त अर्थनीति जकत आदाय कराभिष्ट आज मध्य लोककायत आसुन व्यक्ति जीवन जैदा आल्लाब तौफिक दिए धनाढ़ जहाेब नसाफ बनिए जकत दवार तैयारी कर ता व्यक्तिगत भावे सामाजिक भाव राष्ट्रीय जकत आदाए हई महान आल्लाह सुबाह कोतृक निर्देशित फरस काजी आदाय कर আমরা সমাজের অসহায় লোকগুলাকে পুনর্বাসন করার বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করি মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিনাফুল্লাহ মুসলমিন আসসালামু আলাইকুম রহমতুল রো মেদিনাই फिल्टार कर पानी विशुद्धिस कर रक्त विशुद्ध है ताप दी सोनाशुटित टाभुदे तला पवित्र कुरने अनेक बार ये कथा वाह अर्थात तुम्हारा नामजादाय करो जकत दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर